the আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকলিম আলহামদুলিল্লাহ ওসলাত পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আমাদের সম্মানিত সুদী দর্শকবৃন্দ পৃথিবীর আলোচনা দেখছেন সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা আমরা বিজ্ঞ আলেমদের সমন্বয়ে সামষ্টিক আলোচনা একটা নির্দিষ্ট বিষয়ে করে থাকি আজকেও যথারীতি আমরা সমষ্টিক আলোচনার জন্য স্টুডিওতে একত্রিত হয়েছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে কোন কোন শ্রেণির উপরে জাকাত ফরজ হবে এবং জাকাতের মেকদার বা পরিমাণ কী নেশ এ বিষয়ে আলোচনা যাতে এ ব্যাপারে আমাদের সকল মুসলিমদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং আমরা জাকাত দিতে নিজেরাই জন্য নিজের হিসাবটা করে নিয়ে জাকাত দিতে পারি এই বিষয়টা সহযোগীকরণের জন্য আমরা এই আলোচনা নিয়ে এসেছি শুধু প্রথমে আসুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের অতিথিদের সাথে আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন অতিথি আলোচক চলুন তাদের সাথে পরিচিত হই আমার ডান দিকে অভবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ আলমে দিন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার সর্ব বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ আলমেদিন শেখ মুজাফর আর আমার বামে উপবিষ্ট আছেন উদীয়মানিদিন আর প্রতি মতো আজও আপনাদের সাথে রয়েছে উপস্থাপনায় আপনাদের ভাই হারুন হোসেন সুধি ও দর্শকবৃন্দ কথা ছিল জাকাত আমরা জানি জাকাত চার শ্রেণীর মালের উপরে জাকাত ফরজ হয় সাধারণত আর এই চার শ্রেণীর ভিতরে প্রথম যেটা বললাম যে স্বর্ণ ও রূপা এবং স্বর্ণ ও রূপার মেঘদার বা পরিমাপে নগদ অর্থের জাকার এ বিষয়টি আশা করি আমরা গত পর্বে আলোচনা ক্লিয়ার করেছি তারপরে যদি কোনো কথা থাকে তাহলে আপনারা যুক্ত করতে পারেন দিদি আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা আশা করি বুঝতে পেরেছেন সোনা রোপা এটা হল শরীয়তের মূল জাকাতের মানদণ্ড আর বাকি নগদ টাকা এবং ব্যবসায়ের পণ্যের ক্ষেত্রে এই দুটোর যে কোনো একটাকে মানদণ্ড ধরে নিসাব পরিমাণ অর্থাৎ ব্যবসায়ের পণ্য যা আছে তা যদি সাড়ে বান্ন তোলা রোপার দাম তো বা সাড়ে সাত তোলা সোনার দামের পরিমাণ হয় তার তা অথবা বেশি হয় তাহলে পুরনো সম্পদের জাকাত দিতে হবে এবং আমরা গত পর্বে আলোচনা করেছি একটু যদি বলি মাঝখানে যদি সেই পরিমাণটা কমে যায় এবং তাহলে নতুন করে হিসাব শুরু হবে তখন থেকে এই বিষয়টি ক্লিয়ার করা দরকার আর যদি বৃদ্ধি হয় যোগ হয় তাহলে শেষে যেটুক থাকবে ওইটুকুর উপরে জাকাত আসবে আর ওইটুকু আলাদা আলাদা হিসাব করা দরকার হবে না এখানে আরেকটি বিষয় জাকাতের খাতের ভিতরে আধুনিক দুটি বিষয় আছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে সেটা হলো শেয়ারের জাকাত দেবে কিনা মানুষ জাকাতের খাতগুলোর ভিতরে যদিও শেয়ার এটা হিসাব করলে নগদ অর্থের ভিতরে চলে আসে অনেকটা কিন্তু তারপর এটা যেহেতু আজকের যুগের একটা বড় একটা খাত হিসাবে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে অথবা এটাও ক্লিয়ার করা দরকার যে শেয়ারেরও জাকাত দিতে হবে আমরা জাকাত দেব। এবং জাকাত কতটুকু দেব সেটা আমাদের অতিথি ড আব্দুল জাহাঙ্গীর সাহেব স্পষ্ট করেছেন যে শতে আড়াই শতে করে আমরা জাকাত দেব রাজান মাসে এই রানের সাথে এই নগদ অর্থের জাকাতের কোন সম্পর্ক আছে কি জাকাতের সাথে রমাজান মাসের সম্পর্ক নেই মাসে রসুল্লা সাল্লাম দান করতেন এই প্রভাবটায় মানুষের উপরে কার্যকরী হয়েছে তবে একটা দিক আছে যে যারা জাকাত দেন তাদেরকে জানতে হবে জাকাতের সম্পদ যখন প্রয়োজন তখন প্রয়োগ করাটাই সর্বাধিক উত্তম এমন একটা সময় আসলো জাকাত আমার দুই মাস পরে ফরজ হবে সময়টা চলে আসবে তখন দেবো আমি কিন্তু দুই মাস আগে একটা প্রয়োজন পড়ে গেলাত জানার জন্য অর্থাৎ নামাজ সালাদ আগে পড়া যায় না জাকাত এরকম নয় জাকাত অক্ত হওয়ার আগে দিয়ে হিসাব রাখতে হবে যখন পূর্ণ হবে তখন ওটা সমন্বয় করে নিতে হবে আর রমজানের ব্যাপার একটা বিষয় আছে এবং আবু বকর অমর আল্লাহমার সময়ে সকল সম্পদের আমরা প্রকাশ্য সম্পদ বলতে বোঝানো হয় গবাদি পশু এবং ভূমিজ উৎপন্ন ভূমি উৎপাদন এই দুটোকে বলা হয় সম্পদ যেটা সরকার সংগ্রাহকরা যে নিয়ে আসেন আর আমা অর্থ নগদ টাকা বা সোনার উপায় যেটা মানুষের বাক্সের ভিতরে থাকে রসুল এবং সকল প্রকার সম্পদের গবাদি পশু ফল ফসল নগদ টাকা সবকিছুর জাকাতি সরকারের খাতে জমা হতো আল আনহু তিনি এ ব্যাপারে সলমানদের সংখ্যা বেড়ে যায় সংগ্রাহকদের জুলুমের ভয় পাওয়া যায় যে গোপন টাকা কার কি আছে এটা নিয়ে ঘাটাঘাটি করে তোমার সোনা আরো বেশি আছে জাকাত বেশি দিতে হবে জুলুমে পড়েন কিনা এই জন্য তিনি বলেন যে ফল ফসল ভূমির উৎপাদন এবং গবাদি পশুর জাকাত মানে সংগ্রাহকরা গ্রহণ করবে তবে ব্যক্তিগত সম্পদের জাকাত আপনারা ব্যক্তিগত চাইলে দিতে পারেন রাষ্ট্র কোষাগারেও দিতে পারেন তিনি বলতেন তিনি বললেন যেটা হলো যে রামাদানের দান করার যে রসুস ইসলাম সবচেয়ে বেশি দান করতেন যখন জিবরিন তার সাথে সাক্ষাৎ আসতেন তখন কি হতো তার দানের গতি বেড়ে যেত বেগমান বাইুর মতো তার দানের গতি বেড়ে যেত উদ্বুদ্ধ করে আর যেহেতু শরীয়ত নির্ধারিত অংশ তাই এখানে ব্যাপার এবং সেটাকে ধরতে হবে অর্থ বছর আপনি যদি অর্থবছরের সূচনা করে থাকেন সাহাবানকে লোনার ক্যালেন্ডারে চান্দ্র বছরে যেটা হলো তিনশত চুয়ান্ন জিগে আর সোলার ক্যালেন্ডার যেটা সৌর বছর এটা কারণ এখন রূপে মানুষ চলে গেছে আপনার প্রযুক্তির দিকে এগিয়ে গেছে এবং ইংরেজি বর্ষকে হিসাব রেখে করে কিন্তু আমি হিসাব মহরম অনুযায়ী করতে হবে আমি যদি বাংলা অনুযায়ী বৈশাখ থেকে শুরু করি তাহলে আবার হবে যদি করি। জানুয়ারি থেকে শুরু করলে এখন একটা ব্যক্তি তার সব কার্যক্রম এমনকি ইংরেজিতে তালিকা লিখছে জানুয়ারি অনুযায়ী আরবিটা করছে না বাংলাটা করছে না তার অর্থ এটা না সে যখন ব্যবসায়ী অবস্থানটাকে দুইটা জিনিস একটা হলো আমাদের মধ্যে আছে যে রমজানে জাকাত দিতে হবে একটা জিনিস যে মালের কোন হিসাবের প্রয়োজন পড়লো না এখানে দুটো সমস্যা হয়ে যায় রমজানে দিতে হবে বলতে অনেক সময় ভুলও হয় আমি হয়তো জিলহাজ মাসে আমার নেশাব পুরে গেল তাহলে আমার জাকাত ফরজ হবে মাস পূর্ণ হয়ে জিলহাজ মাস আসলে কাজেই আমি যদি এই নেশাব পূর্ণ হলো কখন এটা বড় জিনিস তবে রানে রমাজান সহমর্মিতার মাস রমাজানে জাকাত এটাকে বলতে পারি যেটা হলো যে আপনার জাকাতটা রমাজানের এক মাস পরে খরচ হবে আপনি দুই মাস অতিক্রম করে পিছাই জাকাত দেবেন এই বিল্বার উচিত আদায় করতে হবে এটাই হল শরীয় সম্মানিত দর্শক বৃন্দ আমরা অত্যন্ত চমৎকার আলোচনায় ছিলাম সময় হলো আমাদের একটা ছোট্ট বিরতি বিরতিতে যাচ্ছি পুনরায় ফিরে আসবো ইনশা আল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ওসালাম আলাইকুম আহমতুল কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে कुरान भो भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते हम देख উলমুল কোরআন ও ইসলামী আদর্শ কাল রাত সাড়ে আটটায় সকালে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেট মিসেপন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 पृथ्वी अपन बुलुबुल मारामकाम सुवस्था अपन सकल के शार आमंत्रण जाना देखो बलुबुल माराम दर्शे हादी शुदुम्री बांगलुगुल माराम কাল সন্ধ্যা ছটায় সম্প্রচার আলাইকুম আহমতুল সুদী দর্শক বিন্দু আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যেখানে আমরা ইসলামী শরীয়থের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের অন্যতম রকম জাকাত নিয়ে আলোচনা করছিলাম যেটা আলোচনা হচ্ছিল জাকাত নগদ অর্থের জাকাত এবং স্বর্ণরূপের জাকাত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম তো এখন সে বিষয়টি পরিষ্কার করার জন্য অনেক জায়গায় দেখা যায় যে ঠিক আছে জাকাত একটা নিজের মতো করে একটা হিসাব করে দিয়ে দেওয়া জি জি প্রবল আকারে এবং অনেকটা আমি মনে করি রমজানে জাকাত আদায় করার পিছনে বললেন অতিরিক্ত সব হাসিল আমার তো মনে হয় যে ব্যাপারটি এরকম নয় সমাজের বাস্তবতা হলো জাকাত দেন তাহলে তাকে তার যে নিজস্ব যে অর্থ ব্যক্তিগত যে বছর থেকে নেশাবল ওইটা হিসাব করে দিতে হবে আর জাকাতটাকে আমরা অনেকেই এই ধোঁয়াশা ভিতরে পড়ে থাকি যে জাকাত আমি দেবো আমি তো ট্যাক্স দিচ্ছি এই আর নামাজ পড়ার দরকার নামাজ বলেন যে শরীরের উপকার করে মতো হয়ে যাচ্ছে আর একটা জিনিস জাকাতো হলো গরিবকে দেওয়ার জন্য মূলত আর ট্যাক্স যেটা আমি সরকারকে দিচ্ছি এটার উপকারিত আমি নিজও ভোগ করছি একটা হলো এড়াবে এদের জন্য আল্লাহ পরিষ্কার যে জাকাত হলো ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে আমি আসলে কি জাকাত আর সাধারণ সাদকা কি এক জিনিস আসে না জাকাত আপনি দিতে বাধ্য আল্লাহ অংশ বের করতেই হবে জি আর সাদাকা যদিও বা শব্দ কখনো জাকাতটা কখনো সাদকা বলা হয়েছে সুতরাং সাদাকা অর্থাৎ নিজস্ব দান যেটা আর একটা মালের হক যেটা মালের হকটা দেওয়ার জন্য আপনি রমজানকে টার্গেট করছেন কেন বেশি বরং টার্গেট বেশি হওয়া উচিত নিজের নিজস্ব দান নিজস্ব দান এবং জাকাতের মধ্যে একটা পার্থক্য আছে এই জাকাত দিলে আপনি দায়ী মুক্তি হলেন আর সাদাকা করলে নিজস্ব দান করলে সেখানে কিন্তু যখনই কোনো ব্যক্তি সাদাকা করলো ওই ব্যক্তির জন্য নেমজানের জন্য খুবই জরুরি যেটা রসল্লাহ করছে আমাদের এই দুইটা জিনিস পার্থক্য করতে হবে অবশ্যই যেমন একটা হাতিসে বলা হয়েছে যেটা জাকাতের ক্ষেত্রে বলা হয়নি বলছেন যে সাদাকা দিলে দানটা করলে ওই ব্যক্তির কবরে প্রজ্বলিত আগুন সঙ্গে সঙ্গে নিভে যায় অর্থাৎ তার পক্ষ থেকে বাপ মারা গেছে ছেলে যদি তার পক্ষ থেকে সাদাকা দেয় আমি এই কথাটা বলতে চাচ্ছি সাদাকার গুণ সাধারণ হয়ে যাবে যে যা দান করেছে ওই দানের নিচে ওই ব্যক্তি মানে ছায়ার তলে অবস্থান করবে আর একটা হাতে উল্লেখ করা যায় যে আমি সাদাকা কাবো তো জাকাত মনে করে নয় যদিও জাকাতকে কোনোহা নিহি আল্লাহ রবীন্দ্র সেটাকে কবুল করেন গ্রহণ করেন তারপরে কি করেন ওই রব্বিহা কামাই রব্বাল ফজিলত মাস মাসকে টার্গেট করা উচিত এই সাদা এই এবং আসলে দুটি জিনিসই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস আমরা সাধারণত আল্লাহ মাফ করুন নফল দান যেটার কথা শেখ মুজাফর আলোচনা করছিলেন যেটির গুরুত্ব টুকরা দিয়ে হলো কথা যোগ করে যে ব্যক্তি গোপন ভাবে দান করবে ডান হাতে বাম হাতে জানত না এমন ব্যক্তির ফজিলত হলো যে ব্যক্তি দান করবে তার উপমা হলো একটি বীজের মতো একটি বীজ থেকে যদি সাতটি শীষ বের হয় এবং প্রতিটি শীষে করে দানা থাকে একটি টাকার দাম থেকে আল্লাহলা সাতশো গুণ বাড়াবেন এবং আল্লাহ তালা যাকে ইচ্ছা তার চাইতে আরো বেশি বাড়িয়ে দিবেন এগুলা সবগুলো সাধারণ দানার ক্ষেত্রে আমরা দুঃখজনক হলো আমাদের সমাজে আমরা ওই যেটা ইতিপূর্বে আলোচনা উঠে এসেছে জাকারটাই দিয়ে এখানে দুটো বিষয় সমন্বয় করা দরকার একটা হলো আমরা বাস্তবে দেখতে পাই যে মুমেন্ট অন্তত চিন্তা করেন আল্লাহ ফরজ আমাকে দিতেই হবে এটা একটা ভালো দিক জি জি অবশ্যই যে নফল আমি কারণ সে ফরজের দিকে সচেতন কিন্তু যদি কেউ জাকাত নামে যেটা আমরা সহজ বাঙালি লাম সাম দিয়ে দেয় এটা হলো যেটা শেখ প্রশ্ন করেছিলেন যে বা যে কোনো সময় কিছু শাড়ি কিনে দিয়ে দিলাম বা কিছু টাকা দিয়ে দিলাম মানে আমরা তাকে নিন্দা করতে পারি না কারণ তিনি যেমন একবার ফরজ নামাজগুলো পড়ছে নফল পড়ছে না আমরা নিন্দা করতে পারছি না আল্লাহ কারণটা আসছে এই যতটা প্রবণতা দেখাচ্ছেন মানে অথচ যদি আমার তিন লাখ টাকা জাকাত বের হয় তিন লাখ টাকা সেখানে যদি দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা বের করি আর এক টাকা যদি আমি না থেকে যাই তাহলে এটা অপবিত্র সম্পত্তি কেন এটাকে ব্যক্তি লক্ষ্য করে না ওই যে লাম করে দিয়ে দিচ্ছি প্রথমত হবে যেমন রসুল যুগে হিসাব কষা হতো সে যে সম্পদের সেই পাই বের করে হতো এখানে একটা দিক আছে আর একটা দিক হলো যে মানুষ একটা জিনিস বুঝতে চায় না যে আল্লাহ রাবুল আলমিন আসলে মাল চান না চান তার অন্তর তার অন্তর কি বলছে আল্লাহ রব্লা সম্পাদ তো অভাব নাই জাকাত একজন ব্যক্তি না দিলে আল্লাহরূপে আদায় করলো কিনা এটা হল আল্লাহ ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ আহমদ আল্লাহ সম্মানিত দর্শকবিন্দু আমরা আমাদের অতিথিদের আলোচনার মধ্য দিয়ে এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠলো। জাকাত হলো এই আমি এটি বোঝা মনে করলে হবে না এবং জাকাত শরীয়ত নির্ধারিত পন্থাই আদায় করতে হবে এখানে লামসাম একটা হিসাব কষে দিলে হবে না বরং যেরকম আমরা ব্যবসার লাভটা পাই টু পাই হিসাব করে বুঝে নেই ঠিক আল্লাহর হকটাও যেন আমরা এইভাবে হিসাব করে যথাযথভাবে আদায় করি তবেই জাকাতের হক আদায় হবে শুধু দর্শকবিন্দু আল্লাহ রব্য় আমাদের সকলকে তৌফিক দিন আমরা জন্য এই খরচটা যথাযথভাবে আদায় করতে পারি এই কামনা করে আমাদের সকল অতিথিদেরকে মুবারকবাদ জানিয়ে আপনাদের সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরো করছি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 रक्षा कारी देख सवार रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी